আল্লা নিকটে রাত্রিকালে প্রার্থনা করার প্রতি উৎসাহ প্রদান করা জাবির রদাল আনহতে বর্ণিত যে নিশ্চয়ই আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন রাত্রিকালে অবশ্যই এমন একটি সময় রয়েছে যে সেই সময়ে কোনো মুসলিম ব্যক্তি আল্লাহর নিকটে যা কিছু মঙ্গলদায়ক বস্তু প্রার্থনা করবে আল্লাহ তাকে তা অবশ্যই প্রদান করবেন शाहेह मुसलिम हादी नम्बर एक हाइन बंधन मध्य बर्णन करी सहबी परिचय पूर्व बत्स नम्बर हदीसें उल्लेख कर हदीस होते शिक्षणियों विषय एक दबुल हार समय দোয়া কবুল হওয়ার সময়টি পেয়ে যাওয়ার উদ্দেশ্যে রাত্রিকালের যে কোনো সময়ে দোয়া করার প্রতি এই হাদিসটিতে উৎসাহ প্রদান করা হয়েছে দুই রাত্রিকালের যে কোনো সময়ে দোয়া কবুল হওয়ার সময়টিকে মহান আল্লাহ গোপনে রেখেছেন যাতে করে আল্লাহর অনগত মানব সকল সেই সময়টিকে পাওয়ার জন্য রাত্রিকালের যে কোনো সময়ে দোয়া করার চেষ্টা করে যেমন তিনি জুমার দিনের প্রার্থনা কবুল হওয়ার সময়টিকে গোপনে রেখেছেন যাতে করে আল্লাহর অনুগত মানব সকল সেই সময়টিকে পাওয়ার জন্য সারা দিনের যে কোনো সময়ে প্রার্থনা করতে থাকে তিন রাত্রিকালের যে কোনো সময়ে প্রভাত বা ফজরের আভা উদয় হাওয়া পর্যন্ত দোয়া এবং ক্ষমা প্রার্থনা বা ইস্তেফার করার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে তবে রাত্রিকালের প্রথমাংশের চেয়ে শেষ শেষাংশে নামাজ পড়ার জন্য এবং দোয়া ও ক্ষমা প্রার্থনা বা ইস্তেকফার করার জন্য হল উত্তম সময়